শ্রতা পরিবেশিত হচ্ছে তাফসির জ্বালালাইন থেকে সুরা নিচা আয়াত একশো আটান্ন থেকে একশত সত্তর পর্যন্ত মৃত্যুর পূর্বে হজরত ঈসা আলী ইসলামের উপর ইমান প্রত্যেক আহলি কিতাবুল পূর্বে কার মৃত্যুর পূর্বে দু রকমের রিওয়াজ আহাব তার নিজের মৃত্যুর পূর্বে যখন বরজাখের হালাতগুলো সে দেখে ফেলবে তখন সে বুঝবে যে এই আমাদের ইহুদিরা যা বলছে সব ভুল নাসারাও এটা বুঝে নেবে যে ইহুদিদের কথায় আমরা যে নাচি এটা সব ভুল তো কবলা মৌতিহ মৌতিহির জমিরে মার যেটা আহলে কিতাবের দিকে ফিরো এই রেওয়াজটাকে তর্জি দেওয়া হয় হজর আবু হুরাইরা রাহান তিনি এই বলেন তিনি এসে এই যারা ইমান আনবে না মুসলমান যারা হবে না তাদেরকে হত্যা করবেন এবং সলিফ ভেঙে দেবেন তারপর খিঞ্জির হত্যা করবেন দজ্জালকে হত্যা করবেন এরপরে তিনি বলেন যে আমার এই কথাটা জানতে চাইলে তোমরা হয় মুসলমান হোক আর নাই তলোয়ার মাঝখানে কোন বিধানই থাকবে না সেখানে তাদের কাছে যখন হজর ঈসা কে পাঠানো হয়েছিল তখন তারা হজর ঈসার সঙ্গে কেমন আচরণ করেছে ইহুদিদের আলোচনা চলতেছিল যে তাদের উপরে তাদের বদ ফেরাইলির কারণে আল্লাহ আল্লাহতালা তাদের পিছনে যেটা বলে আসছেন যে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দেবেন রানুৎ করছেন এখানে আরও কিছু বিষয়গুলো বলতেছে পিছনে তো বলছে যে তাদের এই সমস্ত আফাহালে কবিহা এগুলোর কিছু বিবরণ দেয়া হয়েছে এগুলোর কারণে তারা এই আখেরাতে শাস্তির সম্মুখীন হবে আর সামনে কিছু বলতেছে যে তাদেরই বধ ফেরাইলির কারণে আল্লাহ তালা তাদের উপরে দুনিয়াতেও কিছু শাস্তি দিছে কারণে অন্যায় অপরাধের কারণে অনেক পবিত্র জিনিস আমি তাদের উপর হারাম করে দিয়েছি যেগুলো তাদের জন্য হালাল ছিলা দেয়ার সময় তারা ঘুষ নিত মুসলমান হয়েছেন তাদের কথা আসতেছে একটু প্রশংসার সাথে যারা পরিপক্ক আবদুল্লাহিন وال مؤمنون المهاجرون والأنصار يؤمنون بما انزل اليك وما انزل من قبلك من الكتب والمقيمين الصلاه اهتمام شان للজন্য منصوبه نصب على المدح اي امدح المقيمين الصلاه وقرئ بالرفع تهلا على والمؤتون الزكاه والمؤمنون بالله واليوم الآخر اولئك سنؤتيهم سيؤتيهم بالنون واليائي أجرا عظيمة والجنة إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده أمي أقنات قلت يوهي پاتية تي جمون پاتية تي نوح عليه السلامر نيكور لبن تارقربة تي نوبي دير نيكور وكما أوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ابنيه ويعقوب ابن إسحاق والأسباط أولادي يعقوب যদি ফতা দিয়ে হয় তাহলে সেটা হজরত আলী ইসালাম কে যে কিতাব দেওয়া হয়েছিল সেটার নাম আর তাহলে মসদার হবে বিমান এখানে আল্লাহ তাহারা বলতেছেন যে আমি আপনার কাছে ওহি পাঠিয়েছি যেমন পাঠিয়েছে হজরত নু এবং তার পরবর্তী নবীদের কাছে নবী মোহাম্মদ সাল আলী হাসালাম এটাকে দেয়া হয়েছে হজরত নুয়া আলি ইসলামের কাছে যে ওহি পাঠানো হয়েছে সেটার সঙ্গে কি জন্য এটা দেয়া হলো যে এটা এই জন্য দেওয়া হয়েছে যে হজরত নুয়া আলি ইসলামের পূর্বে আল্লাহ তাল পক্ষ থেকে আসা শরীয়তের আকানগুলো ধীরে ধীরে ধীরে ধীরে আসতেছিল হজরত নুয় আল ইসলাম পর্যন্ত এসে মোকাম্মল হয়েছে হজরত নোয়া আলী ইসলামের উপরে যে ওয়াহিটা আসছে ওয়াহিটা এক মোকাম্মালি তো রসুল সাল আলী কাছে ওয়াহি পাঠানো হয়েছে হজরতামের ওয়ের সঙ্গে যে ওয়াহিটা সেটা ওরকম মোকাম্মল যেমন হজরত নুয়াল ইসলামের কাছে যে ওয়াহি আঠা এসে সেটা মোকাম্মাল তাক মিলের দিক দিয়ে তসবি দেওয়া হয়েছে নোয়া আলহ ইসলামের পূর্বে যেহেতু ছিল না এজন্য তখন কেউ যদি কুফর শিল্পের পথ ধরত তাহলে তাদের উপরে আসমানে আজাব আসতো না আসমানি আজাবটা আসলে শুরুই হয়েছে আসমানি আজাবটা শুরুই হয়েছে নোয়াল ইসলাম তো পূর্বে আয়তে সেদিনের মোনাসাবাদ কি হলো যে ইহুদিরা ইহুদি ইহুদিরা পিছনে বলে আসছে যে আপনি এই যে ওই যে ইয়স আলুক আহলুর কিতাব আমি আলিহিন কিতাব আমা যে ইহুদিরা আপনার কাছে এটা আবেদন করে যে আপনি নবী হয়ে থাকলে আসমান থেকে একসাথে কিন্তু আপনি আসেন এরপরে ইহুদিদের কিছু আফা আলে কবি হা এগুলো বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে দেখো তোমরা যাদেরকে নবী বলে স্বীকার করো সবাইকে আসমান থেকে একসাথে বহি নিয়ে আসছে একসাথে কিতাব নিয়ে আসছে একসাথে কিতাব আনে নাই তার তো ওনাদেরকে তোমরা এই নবী বলে স্বীকার করো রসল আলিয়া সাল্লামের নবী বলে স্বীকার করার জন্য তোমরা এমন বাজে শর্ত কেন আরোপ করো এটা হলো একটা মনাস আর একটা মোনাসাবাদ হলো যে ইহুদি পাশাপাশি মক্কার মুশিক সবাইকে হজরত নোয়াল ইসলামের পূর্বে যত শরিয়ত ছিল আমি আসছেন তাদের মোখালাফাত তখনও কাফের ছিল কম ছিল পরিমানটা কিন্তু যেহেতু ওয়াহিটা পাঠাইছি এটা হল নোয়াল ইসলামের ওয়াহি নোয়াল ইসলামের ওহিটাকে যারা অস্বীকার করছে তাদেরকে যেমন শাস্তি শেষ করে দিছি অথবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ওহিটাকে যারা করবে তাদেরকে শাস্তি শেষ করে দেওয়া এটা বলা কথাগুলো বুঝছো তো এরপরে আল্লাহরণ আমি আর অনেক রসুলের কথা আমি বলিনি ইমানের জন্য তফসিলি ইমান জরুরি না বরংমালি ভাবে হলেই হবে যে আমন্তি হয়ে যাবে জরুরি হলে সব রসুলো তো যে সকল রসুল আসছে পুরাণে করিমে হাদি শরীফে তাদের উপরে তফসিলি ইমান যেই রসুলের ব্যাপারে যতটুকু আসছে কারো ব্যাপারে শুধু নাম এলে নামের একজন নবী ছিলেন ইমান আল্লাহ আর কারো ব্যাপারে আর যাদের নাম তাফসিল কিচ্ছুই আসে নাই তাদের ব্যাপারে এই মালী যত রসুল আসছে সবার উপরে ইমান আল্লাহ এখন রসুল নবীর সংখ্যাগত মুসান্নেফে এই মোহাল্লির এত্তেবায়ে একটা রেওয়ায়ত নিয়ে আসতেছেন এবং সেটা মোসানের কাছে বলেন যেখানে আসলে নবী দ্বারা উদ্দেশ্যের কথাটা শুধু বলতেছি যে চা আট হাজার নবী পাঠিয়েছেন তার মধ্যে চার হাজার হলো হজরত চার হাজার হলো বা নিজের থেকে আর বাকি চার হাজার হল অন্যান্য সব বাংলাদেশের থেকে ফি সাহেব গাফের ও সুরা গাফের মধ্যে ঠিক একই রকম একটা আয়াত আছে নাচাসম আলিক ও মিনহুম সুসমা আলিক ওই আয়াতের মাথায়াতে আয়াতটা সুরা গাফের আয়াত হল আটাত্তর সফা তিনশত ছিয়ানব্বই এটা লিখে রাখতে পারো এই জাহুলউদ্দিন মাহালি ঠিক এই কথাটাই বলছেন এটা তিনি এখানে উল্লেখ করছেন তবে এটা এই রেওয়ায়তটা জাইফ আল্লামা সবি তিনি এই এবারের হাসিয়াতে তিনি বলেন যে হা দি রেওয়ায়তফা এই রেওয়ারটা জাইফ হালিদা তাবার মিনহাল মুফাস্সের এই এজন্য মুফাস্সের এটা থেকে নিজের বারা আত জাহির করলেন কওয়ালাহু বলে হাওলা দিয়ে দিচ্ছে এরকম কত কিছুই তো কওয়ালাহু বলা যেত কিন্তু এরকম খুব কম জায়গায় তো তিনি কওয়াহুর শাহেদ বলে আরেকজনের হাওলা দেন তো বলতেছে এই যে সাবি রাইমাউলা বলতেছেন যে فاليد تبرأ منها المفسر والمشهور ان الانبياء 100000 وفي روايتين 100000 و 24000 مشهور রিওয়ায়াত হলো 124000 অন্য রিওয়ায়াতে আসে 224000 তার মধ্যে আর রাসূল منهم 13 او عشرة بعد 300 রাসূল হলো 313 কি 314 এতটুকু এরপরে তিনি শেষে আবার বলতেছেন জিজ্ঞেস করতেন অথবা রসুল নিজের থেকে বলতেন তাই না আমার তোমার মনের মধ্যে একটা ওই তলব জাগে যে নবীদের সংখ্যাটা কত এই তলবটা আসলে আবহমান আলী ওনাদের দিলে জাগে নাই জাগে নাই কারণ আল্লাহ তালা নবীর এরপর রইল যে এখানে যে রে যেটা বলা হলো যে চার হাজার ইসরায়েলের আর চার হলো বাইরের মুক্তি এই মন্দ মার এক জায়গায় তিনি লিখছেন দশজন এগারো জন নবী বনি ইসরা বাইরে আর বাকি সব নবী হলো বনী ইস্টাইলের ভিতরের বলছি না একদিন এই সংখ্যাটা আনসাদা এই নবীদের নামগুলো দেওয়া আছে আগে নাকি মারুল কনের এক জায়গায় কোন জায়গায় এটা আমার মারুলকিত করা আছে মানে এ যে আরসালের দরাস বলতেছে بالثواب من آمن مونজিরিনা بالعقاب من كفر আরسلناهم কেন পাঠাইলেন আল্লাহ আরسلناهم يكون للناس على الله حجه যেন আল্লাহর ببك মানুষের হাতে কোনো অজুহাত না থাকে মানুষের কাছে কোনো অজুহাত না بعد إرسال الرسل إليهم فيقول ربنا لولا ارسلت إلينا رسولا فنتبع آياتك শুধু উম্মুল করাতে একজন রসুর পাঠাই দিলে সবার জন্য সূর্য হয়েছে কি জন্য আচ্ছা মানে আমি কোন সম্প্রদায়ের উপরে আজাব দেই না যতক্ষণ পর্যন্ত সেই কবিলার মূল অংশে কোন নবী বা রসুল না পাঠাই মূল অংশে রসুল পাঠানো হলেই বা সবার জন্য হুজত্তাহ হয়ে গেছে আর যদি সবার কাছে পৌঁছা জরুরি হতো তাহলে রসুল সাল আলীহাসাল্লামকে এবং পূর্বে সব নবীদেরকে আল্লাহ বাধ্য করতেন এবং ওনাদেরকে এমন সুযোগ সুবিধাও দিতেন যেন প্রত্যেকের কাছে যারা নবী হবে তাদের জন্য জরুরি এটা আর এটাকে তুমি এখন যদি জরুরি বলো হয়তো দরজার তাকা যায় বলতেও পারো কিন্তু যেই কথাটা দিন আসে না এই কথাটা আমরা যতই বলবো এটার ধাক্কা লাগবে নবীর উপরে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তো সবার কাছে পৌঁছে নেই বকর রহমান রহসমান আলী কোন সাহাবিত দুনিয়ার ওই সময় যত মানুষ ছিল দুনিয়াতেই সবার কাছে পৌঁছে নাই তাহলে কি সব মানুষগুলো যারা পূর্বপুরুষরা ছিল তাদের কাছে যদি ওই সময়ে আবর রাহু আসতেন বা কোনো একজন ব্যক্তি পাঠাতেন তাহলে তো হয়তো আমাদের বাবদাদারা চোদ্দশো বছর আগে থেকে মুসলমান থাকতো কিন্তু থাকে তো নাই তো এরা কি ধরবে আহ বকর উসমান আলীকে কে ধরবে আরে কোন একটা লোকে যদি বলে যে আপনারা কেন আমাদের কাছে আসেন না আরো আগে কেমন যদি না আমি আপনাদের ধরবো বললেই ধরবো না কি বুঝো নাই এই আমাদের সব কথা যেন নুসুস নির্ভর হয় নুসুস নির্ভর হয় আবেগে বলতেছে হ্যাঁ এটা তো আমরা এই দরদটা সাল আলহিহাসাল্লাম বিভিন্ন কবিলাতে গেছেন কিন্তু সব কবিলাতে গেছেন এটাকে হুদুরের যাওয়া সম্ভব এটা তো বাইহিন একটা জিনিস এই কথা রামভাবে বলতেছে তো সাহবুদুরে এই কথাটা শক্ত রথ করছেন তিনমিজি শরীফের হুজুরের ভিন্ন হইতে পারে তিনমিজি শরীফের কিতাবের হুজুরের দর্শের তাকরি কিতাব শুরু করার আগে হুজুরের সিয়ার সংক্রান্ত একটা লম্বা বয়ান করছে ওই বয়ানটা দার্সি তিরমিজির মধ্যে আসছে ওই জায়গাটা একটু দেখেন। সেখানে এই বিষয়গুলো খুব ভালো করে দর্শন শিরোনামী হলো জরুরি কিনা তিরমিজি শরীফ ইমাম তিরমিজির যা আদত হাদিস বলার পরে এরপরে উনি বিভিন্ন জনের আকল বয়ন করেন আদত সেখানে হাদিসের টাকা করছেন সালমান আদেশের মধ্যে আছে যে তিনি দাওয়াত দিচ্ছেন কিন্তু এখন এমন কেউ আছে বলে আমার জানা নাই যার কাছে দাওয়াত পৌঁছানো জরুরি দাওয়াত পৌঁছানো জরুরি এটা তার উদ্দেশ্য হলো মহজ এলাম কি বলো মহজ এ শুধু জানাই দেওয়া জানাই জেনে গেছে ইসলামের দাওয়াত বসে গেছে ইসলাম নামে না যদি জানে ইসলামের দাওয়াত তার কাছে বসে গেছে এরপরে আর তার বিরুদ্ধে কেতাল করার জন্য যখন মুসলমানরা যাবে তাকে ভিন্ন করে দাওয়াত দেওয়াটাও আজিব না হ্যাঁ দিনে সেটা মুস্তাহ আর সেটাও যদি মুসলমানরা একদমই জেহাদ করতে যায় তারা আমাদের উপরে আসে নাই আমরা যাচ্ছি ওরা ওদের জায়গায় আসে আমরা আমাদের জায়গায় আসি তারপরে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছাবার জন্য যাব। সেখানে যদিও তারা আগ থেকে জানে যে ইসলাম নামে একটা দিন আছে যে দিনে ঈদের কথা বলে যেই দিনের নবীর ব্যাপারে তাদের দাবি হলে তিনি হলেন শেষ নবী এতটুক কথা যদি কোনো একটা কাফের জানে বা তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে তপুর ওখানে লিখছেন যে দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে এতটুক অন্তত জানেন আর তুমি যদি এর চেয়ে বাড়াইয়া বলো আল্লাহ এই ধাক্কাটা কোথায় গিয়ে লাগবে রসুল সালিহাস্লামের জমানায় হুজুরে এই যে রোম পারস্যানুষ ছিল ওদের কাছে না হুজুরে একজন কি দুইজন মানুষ পত্র পাঠাইছেন তাও শুধু বাচ্চার কাছে তো বাচ্চার কাছে কি ওনাকে কি এই কথাটা বলছেন তুমি অনেক লম্বা চূড়া করে মুখার দামাত সুন্দর করে তাকে তাও হিজিরে সালাদ এটা বলছেন না শুধু লিখে দিছে হুজুরে শুধু লিখে দিছে আসলিম তাসলাম আসলিম তাসলাম মুসলমান হও তুমি নিরাপদ থাকবে এই এই লিখে ভারতের প্রধানমন্ত্রীর ভেবে রাখছি যে দাওয়াতের কাই ফি এই আসলিম তাসলাম এই কথাটা মনে করো বাংলায় লেখা ভারতের প্রধানমন্ত্রীর কাছে পাঠায় দিচ্ছে এখন এখন আমরা যেভাবে বুঝতেছি আমরা কি বুঝবো যে এই আলেমে দাওয়াতের হক আদায় করছে এটা বলবো কি এটা বলবো আমরা বলবো যে সশে আরে এখন তো আরো বলা হচ্ছে যে মিডিয়ার মাধ্যমে কোনো দাওয়াতই হবে না এই দাওয়াত আমি কথা বললাম না শুধু লিখে দিলাম আসলিম তাসলাম এটা ওই আমেরিকা প্রেসিডেন্টের কাছে গিয়ে হবে এটা কেমনি হবে কত যাই কথা না এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের সামনে বলা হচ্ছে আবেগ এক জিনিস আবেগের আবেগ যদি ভালো হয় তাহলে সেটা অবশ্য আবেগ যদি লাগাম হয় তাহলে ধাক্কা কোথায় গিয়ে নসালা লাম্মা সু'илаাল ইয়াহুদ নাসআআলাল ইয়াহুদা আন-নাবিয় মিন আন-নুবুওয়তিহি সাল্লাল্লাহু আলাইহি সু'илаাল ইয়াহুদা আন-নাবিয় নুবুওয়তিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াহুদীদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হইছে ফাআনকারুহু লা তখন ইয়া সামনেরা তা নাজির হইছে লাকিনাল্লাহু ইশহাদু ইউবাইয়িনু নুবুওয়াতাকা বিমা উনজিলা আলাইকা মিনাল কুরআনিল যে কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ করেছেন এবং যদি আপনার নবুবত রিসালাতের শাহাদ না দেয় তাহলে ala শাহেদাহিদ যারা এবং করেছে মানে তার সিফাতগুলোকে লুকিয়ে এই কেতমানে যতক্ষণ পর্যন্ত তারা কুফরের উপরে কায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে রাস্তা দেখাবেন না হ্যাঁ একটা রাস্তা দেখাবেন সেটা কোনটা ইল্লা তারিখা জাহান নাম আয় আহিক কথাবার্তা তো হলো এবার আমি দাওয়াত দিচ্ছেন যে এসব তো রসুল হইলো রসুল পরে তোমাদের শুকো সুবাহ ছিল এগুলো মোটামুটি শেষ হইলো এবার তো তোমরা রসুল কে মেনে নাও যেটা তোমাদের জন্য অধিক তো তোমাদেরকে কার দিচ্ছি তোমরা যদি দাওয়াত না গ্রহণ করো কিচ্ছুই আসবে না যাবে না তোমরা অস্বীকার করো فإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِنْ كُلِّ خَلْقٍ وَعَبِيدٍ أَلا يَضُرُّهُ كُفْرُكُمْ وَمَن يَكْفُرْ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَكَانَ اللَّهُ عَلِيمًا بِخَلْقِهِ حَكِيمًا فِي سُبْعِهِ بِهِمْ وَآخِرُ دَعْوَانَا الْحَمْدُ لِلَّهِ رَبِّ